বাংলা মানবতা সমাধান সম্মানিত বাংলার দর্শক মন্ডলী আমরা আলোচনা করছি দাওয়াতি কাজের সফলতার सरु अनेतर कष्टर कारणे निर्तितत हार कारण दावती का दूरे सर जाने सठिक विधान के, के आल्लर पथे मेने चलते चाय कठात निर्तन नेमे आसे विशाल बाधा नेमे आसे तुलहम्मद रसल्ला सल अलहीसलम अवस्था निर्तन का हादीसा करहूर्ते आबू जेहलर दलरा ऊटर भुड़ी तरह चपिये दिल माथाय भारण सेजदा थे, माथा, थे माथा उठाते এত বড় কষ্টের দৃষ্টান্ত আর কি হতে পারে ইতিমধ্যেই ফাতেমা রদি আল্লাহ আনহা বাড়ি থেকে দৌড়ে এসে আল্লাহ রাসুলের মাথার উপর থেকে ওটের ভুঁড়ি তিনি নামিয়ে দিলেন অতঃপর তিনি মাথা তুললেন এতই কষ্ট আল্লাহ রাসুল পেয়েছিলেন সেদিন ভাষাই প্রকাশ করা যায় না মাথা তুলেই তিনি দোয়া করলেন আল্লাহর কাছে अल्लाह आलई कभी कुराइश अल्लाह प्रत्येक नाम तुम्हें सत जन व्यक्तर नाम आल रसुलें बदर जुद्ध दिन ये सतजन व्यक्ति के साठ बदर मैदान पड़े थकता अल्लासुल देखे बदरे युद्ध दिन ये सतजन एक तरबा हेल्पेट हे पाई सफलता आते हैं आल्ला रसुल कष्ट दिए रसुलर तो अवस्था आठात कर সেদা অবস্থায় মাথার উপরে এসে দাঁড়িয়ে গেল কাফেরদের ব্যক্তি একজন ব্যক্তি রসুল সাল্লাম সেচদা থেকে কিভাবে মাথা তুলবেন বরং সে আল্লাহ মাথার উপরে ঘাড়ের উপরে পা দিয়ে উল্লাস প্রদর্শন করছিল এই দুঃখ এই কষ্ট সরাসরি আলরাসুল নিদেই স্পষ্ট দেখিয়ে গেছেন নির্যাতন করবেই ये को सन्देह अवकाश नहीं क्या बुहद दें कष्ट पानी तीर आघातेमे सबा सूतरा पथ टीके थे उपरेतन मुसीबत आसबा देखे ইসা আলাইসাল্লাম তো পৃথিবীতে টিকতেই পারেননি আল্লাহর নির্যাতিত হবে কিন্তু আমাকে সঠিক দিনের উপরে টিকে থাকতেই হবে আমি দায়ী হই বা হকের অনুসারী হই হক মেনে চলতে চাই যখন বিপদ আসবে তখন মনে করতে হবে আল্লাহ রব আলামিন আমাকে পছন্দ করেছেন আর এর আমি টিকে থাকবো নির্যাতিত হব না মনে করি আমি তো আল্লাহর পথে আছি আমার উপরে বিপদ আসবে কেন আল্লাহ আমাকে কষ্ট দিবেন কেন কে তখন বুঝতে পারিনা যে এই বিপদটা আমার উপর এসেছে আল্লাহ পরীক্ষার জন্য আল্লাহ আমাকে পরীক্ষা করছেন ডাওয়াতি কাজের তাড়াহুড়ার প্রয়োজন নেই একবারে সফলতা অর্জন করব তার দরকার নেই বিপদ আসার আগেই আমি সফলতার ফসলকে হাতে নেব এটা দরকার নেই বরং আমাকে দেখতে হবে যে সঠিক পথে টিকে থাকতে পারলাম কিনা আমরা পাই রসল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লামের জীবনীতেই আল্লাহ রাসুল একদিন কা বাঘরের পার্শে তিনি শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে একজন সাহেব এসে বললেন আল্লাহ আল্লা আমাদের জন্য কি বিজয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আল্লাহ তা দেবুলানা আপনি কি দোয়া করবেন আমাদের জন্য তিনি উঠে বসলেন বসার পরে বলছেন মানে কানা কবলাকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদের একজনকে ধরে এনে পর্যন্ত পুতা তার রেখে দ্বারা করে পোতা অথচ তারা দিন ইসলাম থেকে এই দিন থেকে কখনো ফেরত আসতো না সমানিত দর্শক মন্ডলী এখানতে থেকে একটি বিশাল দৃষ্টান্ত পায় তাদের উপরে নির্যাতন করা হয়েছে কিন্তু তারা কখনো দিন থেকে ফিরে আসেননি আর একটি হাদিসে আমরা পাই এই হাদিসে সে চালাচল বলেছেন যে আর একজন ব্যক্তি দেখো তাকে ধরে নিয়ে আসা হতো ধরে নিয়ে আসার পরে তার মুখমন্ডল থেকে তার শরীর থেকে গোস্ত গুলো ছিঁড়ে নেওয়া হতো গরম করা নিড়ানি দ্বারা গোসগুলো ছিঁড়ে নেওয়া হতো এমনকি তার রক টেনে ছিঁড়ে দেওয়া হতো তার শরীরে কোনো বস্তু রাখা হতো না হাট থেকে গোজগুলো কেটে কেটে নেওয়া হতো মণ্ডলী দাওয়াতি কাজ করতে গিয়ে সঠিক পথে থাকতে গিয়ে আমার উপরে বিপদ নেমে আসবে এটাই স্বাভাবিক তবে এই বিপদের পরে আবারও দেখা যাবে যে হঠাৎ একসময় বিজয় চলে এসেছে আসতেই পারে বিজয় আসবেই বিজয় আসাটা শর্ত না তবে টিকা থাকা শর্ত বিজয় আল্লাহ রে দিলেন আলহামদুলিল্লাহ না দিলে আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম কোন আপত্তি নেই কিন্তু আমি সঠিক রাস্তা থেকে সঠিক দিন থেকে আমি ফিরে যাব এই দৃষ্টান্ত নয় রাসুল্লাহ সাল আলিক আসাল্লাম এই দৃষ্টান্ত পেশ করলেন সাহাবিদের সামনে এইভাবে যে আমরা কখনো হতাশাই যেন নিমজ্জিত না হয় হতাশে যেন আমাদেরকে ধরে না বসে করান এবং সহি বিপদ আসবে মুসিবত আসবে নির্যাতন করা হবে নির্যাতন আসলেও আমাকে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়ার প্রশ্নে আসে না অতপর আল্লা সরু বলছেন অচিরেই তোমাদের উপরে আল্লাহ সাহায্য নেমে আসবে কিন্তু তোমরা এক্ষেত্রে খুব তাড়াহুড়া করছো কোন প্রয়োজন নেই দাওয়াতি কাজে সফলতা নিয়ে হবে সেটা আমার দায়িত্ব নয় আমার দায়িত্ব হলো কাজ করে যাব। সফলতা আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে সমরিত দর্শক মন্ডলী আমরা এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতি পর্যন্ত আপনার আমাদের সাথেই থাকুন এই আলোচনায় আবার ফিরে আসবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ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 বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে আদায় দেখুন লাভের উপায়। शुक्रवार विंगलेशेल तीनटे भारत मुहम्मद अबू जर रनू होते वर्णित रसुल्लामें तीन श्रेणी लोकर सी अल्लाह क्यामतर दिन कथा ना তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু বলেন্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারা তো অধপতনের অতল তলে তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকনা নিচে কাপড় পরিধানকারী चेस्टा प्रथम खंड हाथी Discussion, discussion discussion debate debate, debate rebuttal rebuttal, rebuttal conclusion, conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sommuk somore protiriyoshpotiba rat 9 tay bangladeshe o rat 8:30 tay bharote bis tv banglay amra onek gunah er kaj দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরাগুনা থেকে তাহলে যুগ দিন আমার সাথে বিশ টিভি বাংলায় দেখুন বড় পরবর্তী অনুষ্ঠান সালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার ফিরে আসলাম যুগে যুগে দায়ীরা এবং ইসলামের অনুসারীরা কষ্ট পেয়েছেন তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে চরম ভাবে তাই বলে তারা ফিরে আসেন আমরা आहवान जान दृढ़ मनोनिवेश्लामीएफर मैदान कत कष्ट पे एक दृष्टान सही बुखारी आसते जखनताएफ़र मैदान फिर आसलें ठीक ओ मुहूर्ते आल्ला पक्ष জিব্রিল সালাম এবং তার সাথে যে ফেরেস্তা সমস্ত পাহাড় পর্বতকে নিয়ন্ত্রণ করে থাকেন সেই ফেরেস্তাকে পাঠানো হলো আল্লাহ রাসুলকে এসে সালাম দিলেন জিব্রিল এবং বললেন আমার সাথে এসেছে মালিকুল জিবাল ও মুরনি মা সে মালিকুল মালিকুলজিবাল সালাম দিল আল্লাহ সালাম দিয়ে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে আপনার যা ইচ্ছা সেই নির্দেশ আমাকে দান করুন পিছিয়ে মারাবো এই মক্কা বাসীকে কাউকে পৃথিবী রাখবো না সবগুলোকে দুই পাহাড় একত্রিত করে তাদেরকে পৃথিবীর বুক থেকে একবার নিচ্ছিন্ন করে দেব আমাকে শুধু নির্দেশ দান করুন আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে অচিরে তাদের পৃষ্ঠ দেশ থেকে এমন ব্যক্তির আবির্ভাব হবে তারা आल्लाबाद कर संगेल आल्ला आल्ला मेरे और आल्ला अल्लम एवं मालिकुल जीबाल के प्रेरण कर রাসুল সাল্লা সাল্লামের দরদ কত ছিল আল্লাহ না নিয়ে আসবেন চিনালার ইবাদত করবেন এখানে দায়ের জন্য একটি বড় শিক্ষা রয়েছে কষ্ট পেলেও ধৈর্য ধারণ করতে হয় নির্যাতিত হলেও ধৈর্য ধারণ করতে হয় তাই তো পরবর্তীতে দেখা গেছে মোহাম্মদ সাল্লামী তিনি এই গোটা ব্যাপী ইসলাম দাওয়াতকে ছড়িয়ে দিলেন এই কষ্টের এই দাওয়াতের ফলাফল এটাই সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদেরকে মনে রাখতে হবে হতে পারে আমাদের কষ্ট কষ্টকে স্বীকার করতে হবে আর মনে করতে হবে নবির এইভাবেই কষ্ট করে গেছেন আল্লাহ আল্লাহর আল্লাহ বলছেন দেখো এইভাবেই প্রত্যেকটা নবীর জন্য শত্রু ছিল যারা পাপি যারা প্রাপাচারী যে ইসলাম কবুল করেনি তাদের পক্ষ থেকে প্রত্যেকটি নবীর জন্য শত্রু ছিল তাহলে আমি তো নবী নই আমি তো সাহাবি নই আমার জন্য শত্রু থাকতেই পারে আল্লাহ ছিল আমার আর শত্রু থাকলে বিপদ নেমে আসবে। মসিবত নেমে আসবে অত্যাচার নির্যাতন নিপীড়ন উৎপীড়ন এগুলো করবেই জুলুম করবে নবীর সাহাবে কারণ ভাবে ইসলাম থেকে ফিরে আসেননি বরং ইসলামের উপরে টিকে ছিলেন আমাদেরকে ঠিক ওইভাবেই ইসলামের উপরে টিকে থাকতে হবে এটাই হলো ইসলামের প্রকৃত আদর্শ এখানে আমরা আলোচনা করতে চাইব যে তাড়াহুড়া কখনো করব না তাড়াহুড়া থেকে একটু আমরা সচেতন থাকবো রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন শুয়ে আছেন আমত অবস্থায় জনকে সাহাব এসে বললেন আল্লাহ রাসুল মুসিদদের অত্যাচারে আমরা টিকতে পারছি না কিভাবে টিকবো আর একজন ব্যক্তি আসলেন আসার পরে বলেন আল্লাহ রাসুলসিম হাদিসটি বর্ণিত হয়েছে না খেয়ে আর কতদিন কাটাবো আর তো সহেনা আল্লাহ রাসুল উদাহরণ পেশ করলেন দেখো তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখতে পাবে যে এই কষ্ট একদিন দূর হয়ে যাবে এই কষ্ট একদিন থাকবে না কারণ তোমার হায়ার যদি বেড়ে যায় তাহলে দেখবা যে একদিন নির্ভয়ে একজন নারী এই হেড়া থেকে মক্কা পর্যন্ত হজ করতে একাই যাবে এবং হজ করে সেখান থেকে আবার ফিরে আসবে কোনো ব্যক্তি তাকে বাধা দেবে না কিন্তু আজকে তোমাদের পথে অনেক বাধা পথে থাকতে পারছো না তবে মনে রেখো অবশ্যই একদিন আসবে দিন নির্দিধায় একজন মহিলা পর্যন্ত সফর করবে ভয় করবে না আল্লাহ বলছেন যে অচিরেই তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখতে পাবে রোম এবং পারস্যের এই ধনভান্ডার। ইসলামের আয়ত্তে আসবে আলার সব যখন এই হাদিস পেশ করছেন অত্যন্ত কষ্টের মধ্যে এটা কিভাবে সম্ভব আজকে যেখানে টিকতে পারছে না মাটিতে আমি যেখানে থাকতে পারছে না অত্যাচার নির্যাতনে নিপিডনে আমি আজকে অতিষ্ঠ সেখানে এই সুসংবাদ কিভাবে গ্রহণ করতে পারি নিরাপত্তায় আমি আর থাকতে পারছে না কাফের মশরেকরা আমাকে ঘিরে ধরছে রাস্তায় পারলে যেখানে পাচ্ছে সেখানে আমাকে মারছে আমরা দেখতে পাই বলছেন যে দেখবা একদিন হায়াত বৃদ্ধি হয় তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখতে পাবে একজন ব্যক্তি স্বর্ণের বোঝা নিয়ে সামনে এগিয়ে যাবে তাকে কেউ ধরবে না কেউ তার কাছ থেকে আত্মসাত করবে না এই কথা বলেই তিনি এবার ফলাফল পেশ করছেন এই মর্মে দেখো ভবিষ্যৎ আমাকে সেটা প্রথমটি আপনি সচক্ষে দেখেছি একজন মিয়ে সে হিরাত থেকে হিজরত করে চলে গেছে মক্কায় মক্কায় গিয়ে তফ করে মক্কা থেকে একাই ফিরে এসেছে অংশগ্রহণ করেছি সচক্ষে কিন্তু আজকে আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি সাহাবিদের যে কষ্ট হয়েছে রাসুল্লাহ সাল্লাম সেদিন যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন দেখো আমি সচক্ষে রব এবং পারস্যের ধন ভাণ্ডার গনিমতকে আমি নেওয়ার জন্য করার কাজে আমি নিজে করেছি তা পেয়ে গেছে আর একটা জিনিস মনে রেখো বলেছিলেন সেটা একজন ব্যক্তি স্বর্ণ নিয়ে ঘুরবে তাকে কেউ চিন্তাই করবে না কেউ কাউকে ভয় করবে না এটা তুমি যদি বেঁচে থাকো অচিরে এটা দেখতে পাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম সান্তনা দিয়েছিলেন এই বলে আজকে যে কোনো দায়ের জন্য বিশাল বিশাল পাওয়া আমি ধারণ করে যাব আল্লাহ একদিন ফলাফল দিবেনি রাসুল সাল্লাহ আলহ্লাম এই ভবিষ্যৎবাণী করে গেলেন কিন্তু তিনি দেখে যেতে পারলেন না একজন দায়ী তিনি আল্লাহর পথে দাওয়াত দান করবেন আল্লা পথে খাটবেন হয় এই দাওয়াতের সফলতা তখনই পেয়ে যাবেন অথবা দুদিন পরে পাবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই যেমন রসুল্লাহ সাল আলী আসাল্লাম দাওয়াতের সফলতা পেয়ে গেছেন স্পষ্টভাবে আমরাও পেয়ে যাব। এতে কোনো সন্দেহ অবকাশ নেই হয়তো আমার জীবনই পাব না কিন্তু পরবর্তী যারা আসবে এই দাওয়াতের কারণেই বিশ্বব্যাপী জয় লাভ করবে সুতরাং আমরা কখনো তাড়াঘোড়া করতে যাব না এটাই বলে সফলতা পাবই পাবই আল্লাহর বলেছেন অবশ্যই অবশ্যই আমার রসুলদেরকে এবং যারা ইমান আনবে তাদেরকে সাহায্য করবই করবই। এতে কোনো সন্দেহ নেই ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়া জীবনে আমি তাদেরকে সাহায্য করব। এটা সুরাল মমিন একান্ন নম্বর আয়াত সুরারম সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহর ওয়কানা হাক আলান মমিনদেরকে সাহায্য করা বিজয়ী দান করা আমার হক এটা আমার ওয়াদায় এটা আমার অঙ্গীকার সফলতা পেয়েছেন আমিও যদি হকের পথে অটল থেকে সামনের দিকে এগিয়ে যাই আল্লাহর পক্ষ থেকে একদিন সাহায্য নেমে আসবেই নির্যাতনকে তোয়াক্কা করব না আমরা মনে রাখবো রসুল্লা সালামের কথা এবং যে কোনো মূল্যে আঁকড়ে ধরে থেকে আমি মেনেই চলবো আমি কখনো হক থেকে বিরত হব না কারণ আমাকে তো জান্নাতের পথে টিকে থাকতেই হবে জান্নাতের পথ থেকে আমি তো সরে যেতে পারবো না রসল সালিক মানুষকে দাওয়াতি কাজের এই আহ্বান জানিয়ে গেছেন জানিয়ে গেছেন। আমরাও জানিয়ে যাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা একান্ত ভাবে প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে হকের উপরে টিকে থাকার তফফিক দান করুন এবং দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন আমিন ামালিকারকাত ذِي <تصفيق> <التغي> حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَابَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ نَزَلَ مِن رَّبِّكَ بِالْحَقِّ فَلَا <تكونن من الممتلين> <ترجم> महानवीर सर्वश्रेष्ठ बाणी तहिर मानवतार कल्याण जीवन हलो आलोकित दफ इमिक इंटरनल स्कूल I am, I'm so blessed to be with them. I don't know about you, I know about me, I'm proud cause I'm rolling Islamically, everywhere I see, on TV, people talking trash about the way I be, but what they all hate is the লিটল ওয়ান্ডার্স এট দ্য বেস্ট শিশুরা প্রতি বুধবার সন্ধ্যায় বাংলাদেশে ও সাড়ে চারটে ভারতে পিস বাংলায়